শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার সাতাশে অক্টোবর সপ্তম পরিচ্ছেদ ভাটা পড়িয়াছে আগ্নেয় পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে তাই পোল পার হইয়া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 আনন্দের হাট কেশব মুড়ির আয়োজন করে এনেছেন এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিত ভাবে আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবধ ছেলেকে ভাব করিয়া দিবেন সার্বভৌত হিতে শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি ওগো এই বিজয় এসেছেন তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ রামের গুরু শিব যুদ্ধ হল দুজনে ভাবও হল কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচকিচি আর মেটে না আপনার লোক তা এরূপ হয়ে থাকে লব কুশ রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয় ওর মঙ্গলে এর মঙ্গল হয় তেমনি তোমাদের এর একটি সমাজ আছে আবার ওর একটি দরকার তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করেছেন সেখানে জটিলে কুটিলের কি দরকার জটিলে কুটিলে না থাকলে লিলা পোস্টাই হয় না জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না রামানুজ বিশিষ্টৈতবাদী তাঁর গুরু ছিলেন অদ্বৈতবাদী শেষে দুজনে অমিল গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগল এরূপ হয়েই থাকে যাই হোক তবু আপনার লোক